পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষের জীবন কথা আমাদের আজকের পর্বে আলোচনা হলো মদিনার ইসলামী রাষ্ট্রের তৃতীয় প্রজেক্ট মদিনা সনদ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 কিন্তু মোদিনায় একটি ফাংশনিং সমাজ ব্যবস্থা আছে যার কর্তৃত্বে আছে মুসলিমরা পারস্পরিক বিরোধ হলে কীভাবে সমাধান করা হবে বাইরের শত্রু আক্রমণ করলে কারা প্রতিরোধ করবে অর্থনৈতিক দায়িত্বের দায়ভার কিভাবে কীভাবে বন্টন হবে বিচারের ফ্যাসলা কোন আইনে হবে ইত্যাদি বিষয়গুলোর ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের প্রয়োজন পড়ল আর এই কারণেই আল্লাহ রসুলসালু আলি হুয়া মোদিনার মুসলিম ইহুদি ও মসজিদদের মধ্যে পারস্পরিক সম্পর্কের একটি আইনগত কাঠামো দাঁড়া করালেন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 সকল সত্যনিষ্ঠ মুসলিম তাদের বিরোধিতা করবে যদিও বা তাদের সন্তান হয় এক মুমিন অন্য মুমিনকে কাফিরের বদলে হত্যা করবে না এবং কোনো কাফিরকে কোনো মোমিনের বিরুদ্ধে সাহায্য করবে না সাত কোনো মুসলিম কাফির কুরায়সতে যানমালের নিরাপত্তা বা আশ্রয় দেবে না আট কোনো মুমিন এই লিপির ধারাগুলো অস্বীকার করেছে এবং আল্লাহ শেষ দিবসে এমান এনেছে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 আর না তাকে যে কোরআশকে সাহায্য করে ষোল চুক্তির সকল পক্ষ মোদিনায় আক্রমণকারীর বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করবে এগুলো ছিল মোটামুটি মদিনার সনদের মূল ধারাগুলো এবার আমরা এই ধারাগুলোর বিশ্বাসগত আইনগত এবং নৈতিক অর্থ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এক ধর্মবিশ্বাস ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নাগরিকত্বের ধারণা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 অন্যদিকে রসুল্লাহ সাল্লু আলী আসালাম নতুন একটি ধারণা নিয়ে আসেন তিনি আরব থেকে গোত্র সমাজ ব্যবস্থাকে প্রতিস্থাপন করে দিলেন ওম্মাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা নিয়ে তিনি বনু আওস ও বনু খাজরাজকে এক করলেন নাম দিলেন আনসার মদিনার আনসার ও মক্কার মোহাজিদদের এক করলেন এবং তাদের সাধারণ পরিচয় দিলেন মুসলিম এবং তারা প্রত্যেকে ইসলামী রাষ্ট্রের নাগরিক এখানে কারও গোত্র পরিচয় বা গায়ের রং বা জাতীয়তা প্রাধান্য পেল না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 मुस्लिम सु وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِنْ مَنْ عَلَى عَقِبَيْهِ وَإِن كَانَتْ আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি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 আর জাতি হিসেবে মুসলিমদের স্বকীয়তা বজায় রাখতে রসুলুল্লা সাল্লাহু আলী আসালাম এমন অনেক নির্দেশ দিয়েছেন যেখানে ইহুদিদের কাছ থেকে মুসলিমদের স্বকীয়তা ও পার্থক্য বজায় রাখার কথা বলা হয়েছে মক্কার মুশ্রিক ও মুসলিমদের মাঝে অনেক বিষয়ে স্পষ্ট পার্থক্য বিদ্যমান থাকলেও মদিনার আহলে কিতাব ও মুসলিমদের মধ্যে কিছু কিছু ব্যাপারে সাদৃশ্য বিদ্যমান ছিল কিন্তু রসুলুল্লাহ সাল্লু আলিউসালাম মুসলিমদের মুসলিম পরিচয়কে অন্যদের থেকে স্বতন্ত্র রাখতে চেয়েছিলেন এমন অনেক হাদিস রয়েছে যেখানে মুসলিমদের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 রসুল্ল সাল্লু আলী হাসালাম একদিন দেখলেন মদিনার ইহুদিরা আসুরার দিনে অর্থাৎ মুহুরমের দশ তারিখ রোজা রাখে এবং তারা এই দিনের ব্যাপারে বলে এই দিনে মূসা ফিরাউনকে পরাজিত করেছেন তখন রসুল্লাহ সাল্লু আলীহাসাল্লাম তার সাহাবাদের বললেন মুসার বিজয় উদযাপনের জন্য তোমরা মুসলিমরা ইহুদিদের চেয়ে বেশি হকদার তাই তোমরা এই দিনে রোজা রাখবে এখানে রসুল্লাহ সাল্লু আলীহাসালাম বুঝিয়েছেন যে মুসা আলাইসালাম ছিলেন একজন মুসলিম কিন্তু ইহুদিরা মুসলিম নয় তাই সত্যিকারের মুসলিম হিসেবে তার প্রতি আমাদের অধিকার সবচেয়ে বেশি ইহুদিদের চেয়েও বেশি যদিও বা তারা নিজেদের মোসার অনুসারী বলে দাবি করে রসুল্লা সাল্লি সাল্লাম আশুরার দিন রোজা রাখা শুরু করলেন এবং অন্যদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন মৃত্যুর আগে তিনি বলে গিয়েছিলেন যে তিনি যদি পরবর্তী বছর পর্যন্ত বেঁচে থাকেন তাহলে দশই মোহরমের সাথে নয় মোহরমও রোজা রাখবেন এভাবে তিনি আশুরার রোজা রাখার ব্যাপারে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 और रसल सल्लाह आलिस्सलम हम से ही राष्ट्रे प्रधान इसलमे धर्म पार्थक्य एखने अन्न धर्मगूलते इबादत करा तीज निज उपाए कंतु जीवन अन्न्य दिक जमन व्यासा बािज्य और राष्ट्रीय जीवन विचार व्यवस्था परचालित है तेजर निजे इच्छा व निजेद बनाान आईने कंतु इसलमे इबादत जमन आल्ला तेमी जीवन अन्नान्य सकल विषय परिचालित सरिया द्वारा अर्थात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 তাহলে তাদের নিজেদের মধ্যকার কোনো সমস্যা তাদের ধর্মীয় কিতাব অনুসারে ফায়সলা করতে পারবে আবার তার চাইলে তাদের নিজস্ব সমস্যা ফায়সলা করার জন্য আল্লাহ রসুলের আদালতে দ্বারস্থ হতে পারবে রসুল্লাহ স্বাধীনতা ছিল তিনি তাদের মামলা নিষ্পত্তি করে দেবেন অথবা তাদের মামলা তাদের আদালতে বিচার করতে ফিরিয়ে দেবেন এই প্রসঙ্গে আল্লাহ তালা কোরআনে বলেন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 তাফসিরে ইবনেকা সিরে এই বিষয় বিস্তারিত আছে যেমন একবার তারা এসেছিল এক বিবাহিত মহিলার বিরুদ্ধে জিনা করার অভিযোগ নিয়ে আরেকবার তারা এসেছিল বন নজির ও বনো করাইজা বিরোধ নিয়ে ইহুদিরা এই ধরনের বিচার ফাইসলায় তাদের নিজেদের সুবিধা তাদের ধর্মের আইন পরিবর্তন করত। সম্ভ্রান্ত বংশের কেউ কোনো অপরাধ করলে তাকে শাস্তি দিত না অথবা তার শাস্তি কম করে দিত অথবা দেখা যেত দুটি গোত্রের মধ্যে বিরোধ হলে শক্তিশালী গোত্রকে দুর্বল গোত্রের উপর ফেভার করা হতো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 অথচ সরিয়া এসেছে এই জিনিসগুলো উচ্ছেদ করতে সরিয়া ভিত্তিক জীবন ব্যবস্থা না থাকার কারণে মুসলিমদের ইমান জানমাল মাল সবই অনিরাপদ হয়ে গেছে তিন নাম্বার রসুল্লাহর কর্তৃত্ব এই চুক্তিপত্রের মাধ্যমে মোদিনাতে রসুল্লাহ সাল্ল আলিহাস্লামের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় যদিও তিনি মোদিনাতে একজন অতিথি হিসেবে প্রবেশ করেছিলেন কিন্তু তিনি ছিলেন কার্যত তাদের নেতা আল্লাহ জাল সুরা আননিসাতে বলেছেন وَمَا أَرْسَلْنَا مُرْسَلًا إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذ ظَلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرَ اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَّحِيمًا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 সুতরাং আল্লাহতালা রসুল্লাসাল্লু আলী আসালামকে পাঠিয়েছেন যাতে মানুষ তাকে অনুসরণ করে নবী হিসেবে রসুল উল্লাহর কর্তৃত্ব আল্লা তালা বিভিন্ন পন্থায় প্রতিষ্ঠিত করেছেন আর সেসব পন্থার মাঝে মদিনার সনদ অন্যতম মদিনা এসে আল্লাহ রসুলসাল্লু আলী হাসাল্লাম চারটি প্রকল্প হাতে নেন মসজিদ নির্মাণ মহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন বিভিন্ন গোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক নিরূপণ এবং সামরিক বাহিনীর প্রতিষ্ঠা প্রতিটি কাজ রসুল্লা সাল্লু আলি আসলামের কর্তৃত্বের প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই সনদের একটি বিশেষ দিক হল এই সনদে শুধু একজন মানুষের নাম স্থান পেয়েছে আর তিনি হলেন মুহাম্মদ সাল্লাহু আলী আসাল্লাম এভাবেই মদিনায় রসল্লাহর ক্ষমতা সুসংহত হয় চার নাম্বার ইহুদি ও মুসলিমদের সম্পর্ক মদিনার সনদ থেকে একটি বিষয় স্পষ্ট রসুল্ল সাল্লু আলী ওয়সালাম তৎকালীন আহলি কিতাবদের প্রতি বেশ সহনশীলতা দেখিয়েছেন এই চুক্তিপত্রে ইহুদিদেরকে মদিনার অর্থাৎ একটি ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে তাদেরকে ধর্মীয় স্বাধীনতা দেয়া হয়েছিল তারা নিজেদের ধর্মীয় রীতি পালন করার সুযোগ পেয়েছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে তাদের নিরাপত্তা দেওয়ার যাবতীয় দায়িত্ব ন্যস্ত ছিল ইসলামী রাষ্ট্রের উপর অন্যদিকে ইহুদিদের ওপর যে দায়িত্ব ও শর্ত আরোপ করা হয়েছিল সেগুলো হলো। বহিশত্রু কর্তৃক মদিনা আক্রান্ত হলে ইহুদিরা মুসলমানদের পক্ষ নিবে তারা রাষ্ট্রের জন্য কল্যাণকর মতামত প্রদান করবে এবং এর বিরুদ্ধে সরযন্ত্র করবে না মদিনা নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট কোনো তথ্য কারো কাছে প্রকাশ করবে না রসুল্লা সাল্লু আলাইসলামের নির্দেশ ব্যতিরিক কেউ মদিনা ত্যাগ করবে না এরকম একটি ভারসাম্যপূর্ণ অবস্থা থেকে মুসলিম ও ইহুদীদের সবস্থান সূচনা হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি বরং सम्पर्क केवल खराब होहुदी मदिनाए मुस्लिम सह्य करते रसलसल्ला अलिस्सलम शुरू थे सुसम्पर्क बजाय रखार चेषा करहुदी ता होते इहुदीर यमूलक तत्परता नहीं परवर्ती इंशाला एक पर्व आलोचना कर पांच नम्बर मदिनार पवित्रता बजाय रखा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 ইনসাফের ধারণা মদিনার সনদে একাধিক ধারায় ইনসাফ করার এবং জুলুমের বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা এসেছে ইসলাম একটি ন্যায়ের ধর্ম মদিনার ইসলামী রাষ্ট্র ছিল ইনসাফের উপর প্রতিষ্ঠিত রাষ্ট্র কারো উপর যদি জুলুম করা হতো সে ধনী হোক বা গরিব হোক দাস কিংবা উচ্চবংশ সে সুবিচারের দাবি করতে পারতো এজন্য তার কোনো টাকা পয়সা খরচ হতো না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার ছিল আদালতে সুবিচার পাবার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 হে মোমিনগণ তোমরা আল্লাহর সাথে ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হিসেবে সদা দণ্ডায়মান হও কোন কৌমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না তোমরা ইনসাফ করো তা তাকোয়ার নিকটতর এবং আল্লাহকে ভয় করো নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে সবিশেষ অবহিত সুরা আলমাইদা আয় আট একজন মুসলিম যখন সে আদালতে দাঁড়াবে তখন সে সত্য সাক্ষ্য দেবে যদিও সে সাক্ষ্য তার নিজের স্বার্থ বা নিজ পরিবারের সদস্যের বিরুদ্ধে যায় এমনকি কোনো কাফিরের বিরুদ্ধে সে মিথ্যা সাক্ষী দেবে না যদিও একজন মুসলিম তার বেশি আপন, কিন্তু ইনসাফের প্রশ্নে সত্যবাদীতাই মুখ্য আল্লাহ তালা বলেন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 ايَكُن غَنِيًّا او فَقِيرًا فَاللَّهُ اوْلَى بِهِمَا بَلْ تَتَّبِعُونَ الْهَوَى ان تَعْدِلوا وَإِن تُلُو او تُعْرِضوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا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 তখন ইহুদিরা মুসলিমদের পাশে দাঁড়ানো তো দূরে থাক উল্টো তারা কোরআসদের সাথে এক হয়ে মোদিনার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এর সূত্র ধরে যায় অভিযান সংঘটিত হয় খন্দকার যুদ্ধে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ নয় নম্বর রাষ্ট্রদ্রোহিতা চুক্তিপত্রের একটি ধারা ছিল মোদিনার কেউই কোরআসদের সাহায্য করতে পারবে না এই ধারাটি সবার জন্য প্রযোজ্য হলেও মশ্রিকদের জন্য এই ধারাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল এর কারণ হল ধর্মবিশ্বাসের বিবেচনায় মোদিনার মুশ্রিকরা ছিল কুরাইসদের আপন কারণ তারা উভয় ছিল পোত্তলিকতার অনুসারে অর্থাৎ মুশ্রিক মুশরিক হয়ে মুশ্রিকদের পক্ষ অবলম্বন করা এবং তাদের প্রতি সহানুভূতি থাকাটাই ছিল স্বাভাবিক এই কারণে নবী জিসাল্লাহু আলী হাসাল্লাম চুক্তিপত্রের ধারায় উল্লেখ করেন মদিনার কেউ মুসলিম ইহুদি মুশরিক কেউই কুরাইসদের কেউ সাহায্য করতে পারবে না এই ধারাটিকে রাষ্ট্রদোহিতার সাথে তুলনা করা যেতে পারে বর্তমানকালের যে কোনো সংবিধানে রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত ধারা আছে কোন নাগরিক যদি তার রাষ্ট্রের বিরুদ্ধে বহিষ্ত্র সাথে এক হয়ে ষড়যন্ত্র লিপ্ত হয় তবে সেটি হচ্ছে সেই রাষ্ট্রের চোখে সর্বোচ্চ অপরাধ মোদিনার ইসলামী রাষ্ট্রও এর ব্যতিক্রম ছিল না যেহেতু ক্রাইশটা ছিল মদিনা রাষ্ট্রের আসল শত্রু তাই মদিনার এই চুক্তিপত্রে কোরাইশ ও তাদের মিত্রদের সাহায্য না করার ব্যাপারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে 10 নম্বর মোদিনা ত্যাগ করার ব্যাপারে আল্লাহ রুসুল্লাহ আলীমের সিদ্ধান্ত ছিল চূড়ান্ত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 شَرَعَ عَلَيكُم مِّنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى 114. كبر على المشركين ما تدعوهم إليه 115. الله يجتبي إليه من يشاء ويهدي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 আল্লাহ আল্লাতালা এই আয়াতে দিন প্রতিষ্ঠা করার কথা বলছেন দিন প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে আল্লাহতলা যে হুকুম আহকামগুলো নাজিল করেছেন সেগুলোকে আইনগতভাবে প্রতিষ্ঠা করা আল্লাহর বিধানগুলোকে দেশের সর্বোচ্চ বিধান বা আইন হিসেবে প্রতিষ্ঠা করা ছিল নবীদের উদ্দেশ্য অর্থাৎ একটি দেশের আইন ব্যবস্থা হবে আল্লাহ তালা নাজিল করা ওয়াহির ভিত্তিতে এটা হলো দিন প্রতিষ্ঠা করা কোরআন ও সুন্নার অসংখ্য দলিল আছে দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে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 নবীজির মিশন সমাপ্ত হতো অথবা মোদিনায় হিজরত করাই হতে পারত সিরাতের শেষ কাহিনী কারণ মোদিনায় নবীজি সাল্লাহু আলী হাসলাম নিরাপদ সাহাবিরা নিরাপদ কিন্তু এখানেই শেষ নয় বরং হিজরত থেকে শুরু হয়েছে নতুন একটি অধ্যায় মোদিনায় আল্লাহ সাল্লাহু আলী হাসাল্লাম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং চারিদিকে সম্প্রসারিত করেছেন আর এই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা কোনো মানুষ দল বা গোত্রে ছিল না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 जा उम्मार चौदश बचर जीवने कख देखा जाए इसलम के एक सेकुलर धर्म मन कर राजनीति और नागरिक जीवन थे इसलम के, के अनुपस्थित मने करा। शिक्षा और विचार व्यवस्था थे इसलम के विदाय कर चिंतागुल देखी एगुलो ये एक मडार्निस्ट मुभमेंटर फसल जारे मूलधार इसलमर को सम्पर्क नहीं आलासदीन मुहम्मद व आला अलीह रबीन असलम आलिकम वरह वक़ा